السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الملك الحق المبين أضاء قلوب أوليائه بالهدى واليقين والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزوانه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين ما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবী যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক মোবারকান বন্ধুবান আমরা ভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোকে নিয়ে যাতে আমরা আল্লাহ সফান নিষিদ্ধ বড় অপরাধ থেকে বেঁচে থেকে দুনিয়ায় হতে পারি সুখী পরকাদেও হতে পারি জান্নাতি আর যদি না জানি তাহলে কীভাবেই বা ভাসবো রবুল আলমিন তা আদেশ করেছেন আগে জানতে আর জানার জন্যে আমাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন আমিন বন্ধুবান আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হলো জাকাত আদায় না করা যার উপরে জাকাত ফরজ হয়েছে সে জাকাত দিতে অস্বীকার করা জাকাত আদায় না করা হল কবিরাগুনা আল্লাহ আলাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে জীবনের জন্যে সম্পদ আর টাকা পয়সা একান্তই প্রয়োজন কারণ টাকা পয়সা আর সম্পদ ছাড়া জীবন তো আর চলে না কিন্তু এই জীবনে আল্লাহ সবাইকে সম্পদশালী করেননি আবার সকলেই একান্ত ধন্য হয় না যেমন হাতের পাঁচটি আঙ্গুল সমান দরিদ্র মধ্যবিত্ত অথবা ফকির আর মিসকির ঠিক এই বাস্তবতায় পৃথিবীটাকে রব্বুল আলমিন সাজিয়েছেন তবে একটি নির্দিষ্ট পরিমাণ উদ্বৃত্ত সম্পদের অধিকারী ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর নির্ধারিত আটটি খাতে এটি নির্ধারিত অংশ বারো মাস অন্তর রব্বুল আলমিনার আদেশ হিসেবে দিয়ে দিতে আদেশ করেছেন ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থায় ধনী কর্তৃক দরিদ্রকে নির্দিষ্ট সম্পদের উপরে বছর একবার নির্দিষ্ট পার্সেন্ট যে সম্পদ দিতে হয় তার নাম জাকাত যদিও আবৃভাষার শব্দ জাকাত সরল বাংলা অনুবাদ হল বৃদ্ধি প্রবৃদ্ধি অথবা পবিত্রতা কিন্তু শরীয়তের পরিভাষায় নারী আর পুরুষ উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে বারো মাস যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বড়ি রৌপ্য অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণের পরিমাণ সম্পদ অথবা সাড়ে বায়ান্ন বড়ি রূপার পরিমাণ সম্পদ এক বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকে তাহলে ওই উদ্বৃত্ত সম্পত্তির আড়াই পারসেন্ট এক টাকায় আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা আবল্লা আসফ হামদার আদেশ হিসেবে দিয়ে দেয়ার নাম জাকাত আর এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এর মাধ্যমে আবল আসব হাম আদেশটা প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে ধনী আর দরিদ্রের মাঝে সেতু বন্ধন তৈরি হয় এর মাধ্যমে সম্পদ কেবল ধনির হাতেই পুঞ্জীভূত থাকে না কেবল ধনীদের মাঝেই চক্রাকারে আবৃত হয় না আবর্তিত হয় না যদি জাকাত ঠিকমতো প্রতিষ্ঠিত থাকে ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এর অন্যতম একটি শ্রেষ্ঠ ফাউন্ডেশন বা বেনা বা ভিত্তি নাম হলো জাকাত আবল হ্যাঁ রাহুতলা নিজে সালাত কায়েমের সাথে সাথে জাকাত আদায় করতে আদেশ করেছেন করনারকে বলেছেন আকি মোসালা সালাত কায়েম করো আর জাকাত দিয়ে দাও যে কারণে অনেক ফকি এই ব্যাপারে কাজ জড়িত একটি কবুল হওয়ার জন্য জাকাত আদায় করতে হবে জাকাত ফরজ হয়ে থাকে জাকাত আদায় করলে নামাজ কবুল হবে নামাজ কবুল হওয়ার জন্য জাকাত আদায় করা একটার সাথে আরেকটি জড়িত রব্বুল আলমীর একসাথে একীভূত করেছেন আকিম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসেলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিলেন রসুল সাল্লাহ তালা আলী হুসেলাম সোনালী সমাজ কায়েম করেছিলেন সোনালী রাষ্ট্র কায়েম করেছিলেন কেউ অভাবী কেউ প্রচন্ড ধনী কেউ খাবে কেউ খাবে না এমনটা ছিল না বরং ইসলামের জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা এবং ধনাট্যতার মধ্যে সেতু বন্ধন তৈরি হয়েছিল আজও পৃথিবীর সবার কাছে তা একটি বিষয় শুধু তাই না ওমর ইবন আব্দুল্লা আজিজ রাহিমা উল্লাহ তিনি তার শাসনামলে এক শতভাগ জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন বলে এব ডে কাসিরও বলেছেন উমর ইবনে আব্দুল্লা আজিজের সময়ে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি জাকাত আদা এবং বন্টনের কাজে নিয়োজিত ব্যক্তি জাকাতের টাকা কাঁদে করে নিয়ে কোনো বর্ণনায় একজন ছয় মাস কোনো বর্ণনায় একজন এক বছর পর্যন্ত হেঁটেছে মুসলিম সাম্রাজ্যের কোথাও জাকাত গ্রহণ করার মতো অভাবী লুক খুঁজে পাওয়া যায়নি। কারণ অভাবমুক্ত হতে পারে সবাই চরম ধনার্যদায় উনীত হবে না কিন্তু অভাবমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে রাব্বুল আলমী এন এর আদেশ ফরজ হলো জাকাত রসুল সাল্লাহ তাল আলহিউ আলী ওসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খালিফ আল মুসলিম জাহানের তিনি ঘোষণা করেছিলেন রসুল সাল্লসলের জীবদ্দশায় যারা জাকাত দিতে গিয়ে জাকাতের উট জাকাত আদায়কারীদের হাতে উঠিয়ে দেওয়ার জন্যে যে রশি দিয়ে উটটা বেঁধে দিত এমন উট বাদার জাকাতের উট বেঁধে দেয়া, রশিটা দিতেও যদি কেউ অস্বীকার করে এমনকি অন্য বর্ণনায় জাকাত দিতে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জাকাত ফরজ ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম জাকাত না দিলে খালিফাতুল মুসলিম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুতরাং শুধু কবিরাগুনা এই কথাটা বলাই মনে হয় যে না যথেষ্ট হয় ওঠে দা আজ আমাদের সমাজে কি জাকাত প্রতিষ্ঠিত জাকাত কি কায়ে এটি মজার প্রসঙ্গ আগেই বলে নেই আমরা হয়তো অনেকেই বলব যে আমি তো এতটা ধনী ধনী নই এতটা সম্পদশালী নই যে আমার উপর জাকাত ফরজ হবে জাকাত সবার উপরই ফরজ হয় না ধনী ব্যক্তিদের উপরে উদ্বৃত্ত সম্পদশালীদের উপরে ফরজ হয় কিন্তু আল্লাহ সব আনুয়া তালা সৌরাতুল মমিন এর মধ্যে সফল কাম ইমানদারের পরিচয় বলতে গিয়ে এটি সুন্দর কথা বলেছেন যে জাকাত যার উপরে ফরজ হয় সেই কেবল একা জাকাত দেবে তার জাকাত দেওয়াটা বাধ্যতামূলক ব্যাপারটা ঠিক এই রকমই নয় বরং যাদের উপরে জাকাত ফরজ নয় তারাও হয়তো জাকাত আদায়ে সহযোগিতা করতে পারে জাকাত আদায় করতে আদেশ বা উদ্ভুদ্ধ করতে পারে অথবা জাকাত যার উপরে ফরজ তার থেকে নিয়ে যে জাকাতের উপযুক্ত এমন মিসকিন বা ফকিরকে দিতে পারে জাকাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হতে পারে আর এই জন্যই রব্বুল আলমি বলছেন জাকাতের সাথে অনেকগুলো ফেইল অনেকগুলো আক্ষরিক কাজ শারীরিক কাজ জড়িত সুতরাং কারো সম্পদের উপরে জাকাত ফরজ বটে কিন্তু কোন ব্যক্তির উপরে হয়তো জাকাত ফরজ নেই কিন্তু শারীরিক পরিশ্রমে নিজে কাজ করে জাকাত জাকাতটাকে আদায়ে প্রতিষ্ঠিত করতে আগায় আসতে পারে আজ আমরা কি তা করি প্রিয় বন্ধু এই প্রসঙ্গে বলতে গিয়ে অন্তত প্রথম এব ক্লিয়ার হওয়া চাই আরও যে জাকাত কেবল বছরে একবার উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে এবং বছর বলতে আরবি বারো মাসের আরবি চন্দ্র বছরের এক বছর যদি পূর্ণ হয় কোনো ব্যক্তির কাছে উদ্বৃত্ত সম্পদ হিসেবে সাড়ে সাত বরী স্বর্ণ অথবা তার মূল্য সাড়ে বায়ান্ন বরি রৌপ্য অথবা তার সম সম্পদ তাহলে এর আড়াই পারসেন্ট একশো টাকায় আড়াই টাকা দিতে হবে তবে এক্ষেত্রে একটি বিষয় ইসলামী সেরিয়াহা রসুলসালসাম কর্তৃক জাকাতের রিসার্ব যখন ফিক্সড করা হয়েছিল তখন সাড়ে সাত বড়ি স্বর্ণ ইজ ইকুয়াল টু সাড়ে বায়ান্ন রূপা বায়ান্ন বড়ি রৌপ্য ছিল কিন্তু ধাতব ব্যবহারের বাস্তবতায় সময়ের বিবর্তনে আজকের পৃথিবীতে সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম অনেক বেশি অপরদিকে রূপের দাম অনেক কম বর্তমান পৃথিবীর বেচা থাকা অনেক ফকি আলেমী দিনগুলোর ব্যাপারে একমত আর্থিক ব্যবস্থাপনায় স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণে আর মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার কারণে খরচ বৃদ্ধি হওয়ার কারণে যদি কেউ জাকাত ফরজ হওয়ার নেশাবের দুইটির একটি অর্থাৎ যেটা বেশি তা হলো স্বর্ণ স্বর্ণের দামটাকেই বেসড করে যদি কেউ জাকাত দেয় রৌপ্যের দামে হয়তো তার জাকাত হয়েছে কিন্তু স্বর্ণের দাম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার অপরাধ হয়তো হবে না আল্লাহ মাফ করে দেবেন কিন্তু কেউ যদি রোপের নেশাবকে সারে বায়ান্নলা বা বড়ি রোপের দামকে নাকাতের তাকুয়া জাকাত সকল সম্পদের উপরে আল্লাহ আল্লাহ আদায় করতে আদেশ করেছেন স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালী ওসাল্লামকে আর যারা জাকাত রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের নির্দেশনায় দেয় রব্বুল আলমিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন করন আল কিরমিটিকে এই ভাষায় আপনি আদায় করুন উদ্বৃত্ত সম্পদের অধিকারী ধনীদের সম্পদ থেকে চন্দ্র বছর পূর্ণ হওয়ার পরে আড়াই পার্সেন্ট করে তুতা তাদেরকে পবিত্র করার জন্য অতজাকিহিম বিহা পরিচ্ছন্ন করার জন্যে ওসলি আলাই হিম এবং যারা জাকাত আদায় করে দিচ্ছে তাদের উপর আপনি সালাদ করুন আল্লাহ রসুল সল্লাহমের উপরে সালাত করা আমাদের উপরে ও আজীব রব্বুল আলমিন নিজে রসুল সাসেমের উপরে সালাত করেন আশ কা ফেরেজ তারা রব্বুল আলমিনের ফেরেজ ও সালাত করেন কিন্তু রসুল সল্লাহ তাল আলী সাল্লাম করেন কেমনি ডাইরেক্ট আয়াত স্পষ্ট করে দেয় জাকাত আদায়কারীদের উপরে সালাত কত বড় সৌভাগ্য প্রিয় বন্ধু এই জাকাত কি আমরা আদায় করছি আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো নিজেদের মধ্যে যাতে করে জাকাত আমরা ঠিকমতো কায়েম করি আদায় করি জাকাতের সাথে জাকাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হই রাবুল আলমিন আমাদের তৌফিক দিন তবে একটা ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি আমাদের সাথেই থাকুন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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নামে আসসালাম and believing in Allah. Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. They come. ছোট্ট বিরতির পর আবার আপনাদের মাঝে আমরা ফিরে আসলাম বন্ধুগণ এবার আমরা আলোচনা করতে চাই ইসলামের এই ভিত্তি পাঁচটি ভিত্তির অন্যতম জাকাত যা আল্লাহ ফরোজ করেছেন ধনীর উপরে দরিদ্রদের হক হিসেবে ধনী আর দরিদ্রের বন্ধন তৈরি করে দিতে ইস্যামি অর্থ ব্যবস্থার সুন্দর উপহার হিসেবে আর এই জাকাত যদি কায়েম না করা হয় জাকাত যদি আদায় না করা হয় জাকাত যদি দেয়া না হয় এটা কবি রাখুন না হ্যাঁ ক্ষেত্রে কুফুরি অবটে কিন্তু এই জাকাত এই জাকাত কে নেবে কাদের জন্য জাকাত কারা জাকাত পাবে আল্লাহ সফে কর আনার ক্যারিমে কোথায় খরচ করতে হবে নিজে বলে আটটি নির্ধারিত খাতে জাকাত ব্যয় করতে বলেছেন এর এক নম্বর হলো। আল্লাহান তালা বলছেন জাকাত হবে ফকিরদের জন্যে আমরা এক শব্দেই ফকির বুঝি ফকিরদের জন্য জাকাত দুই নম্বর জাকাত হল মিসকিনদের জন্য তার মানে অসহায় নিঃস্বদের জন্যে তিন নম্বর আল্লাহ বলেছেন ওয়ালিলা আলাইহা জাকাত আদা এবং জাকাত বন্টনের কাজে নিবেদিত যারা থাকবে তাদের বেতন গভর্নমেন্টের অন্য রেভিনিউ থেকে দিতে হবে না জাকাতের টাকা থেকেই হবে আল্লাহান তারি নির্দেশ কায়েবের জন্য আর্থিক ব্যবস্থাপনাটাকেও সুন্দরভাবে তাদের পারিশ্রমিক চতুর্থ বলছেন যাদের হৃদয় জয় করা প্রয়োজন ফকিগন এই ব্যাপারে দুইটি মত প্রকাশ করেছেন এক নম্বর ইমানদারদের মধ্যেই হয়তো নামে মুসলমান বংশানুক্রমিক মুসলমান উত্তরাধিকার সূত্রে মুসলমান নামাজ রোজা হজ জাকাত করে না আবার দরিদ্র বটে এমন যারা ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থা তাদেরকে বুঝানোর জন্যে দাওয়ার অংশ হিসেবে তাদেরকে জাকাত দেয় এটা একটি অভিমত এবং তারা মুসলিম নয় ইমানদার নয় এমন কাউকে জাকাত দেয়ার পক্ষে নন কিন্তু আরেকটি অভিমত হল না বরং হতে পারে ধনী ব্যক্তি তার প্রতিবেশী দরিদ্র যে কোনো ধর্মের হতে পারে হতে পারে অন্য ধর্মের কিন্তু ইসলাম সম্পর্কে আগ্রহ রয়েছে আর ইসলামের এই সুন্দর আর্থিক ব্যবস্থাপনা দেখে ইসলাম কবুল করতে পারে তাই দাওয়ার অংশ হিসাবে তাদেরকে দেয়া যাবে পঞ্চম অফের রেখাপ ঘাড় মুক্তির জন্যে দাসত্ব মুক্তির জন্যে ষষ্ঠ ওয়ালঘারিমিন ঋণগ্রস্ত ব্যক্তির জন্য। আটটি নির্ধারিত খাতে জাকাত ব্যয় করাটা ফরজ আব্লা সুফানা ফরজ করে দিয়েছেন কিন্তু আজ আমাদের সমাজে আবলাস করে দেয়া এই ফরজ খাতে কি আমরা ব্যয় করছি বরং জাকাতের নামে আজ আমাদের সমাজে মহরা হয় কেউ রাজনৈতিকভাবে জাকাতকে ব্যবহার করতে চান কেউবা বা ভুট পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান কেউবা নিজের ধনাঢ্য প্রকাশ করার জন্যে ঘোষণা করে জাকাত দিতে চান শুধু তাই না অনেকে এমন যে জাকাতের নামে একটি শাড়ি হয়তো একশো টাকা হয়তো একটা লুঙ্গি কিন্তু জাকাত আনতে গিয়ে অনেক বনিয়াদম নিজেরা জাকাত হয়ে যায় এটি কি জাকাত আদায় আওত এর দ্বারা কি জাকাত কায়েম করা হচ্ছে নাকি রব্বুল আলমিনের বিধানের সাথে মস্করা করা হচ্ছে আজ আমাদের প্রত্যেককে বোঝা উচিত শুধু তাই না এইভাবে জাকাত দেয়া কি জাকাত আদায় বরং জাকাতকে অস্বীকার করার সামিল কারণ রব্বুল আলমিন জাকাত ফরোজ করেছেন যে জন্যে দুর্ভাগ্যজনক সত্য এই সকল কাজের মাধ্যমে জাকাত ফরজ হওয়ার মূল থিমকে মূল চেতনাটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে বরং মাঝে মাঝে খুব বেদনা হয় দুঃখ হয় কষ্ট হয় যখন দেখতে পাওয়া যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকানের সামনে লিখে দেন এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় তার মানে জাকাতের শাড়ি মানেই হলো একশো টাকার পাটের শাড়ি হয়তো পঞ্চাশ টাকার লুঙ্গি যা স্বাভাবিকভাবে দুই দিন পাঁচ দিন পড়তে পারে না দেখতে ভালো নয় অথচ রমজান মাস আসলে জাকাতের মৌসুম হয়ে মাশাল আল্লাহ শাড়ি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি মহরা পড়ে যায় বন্ধুগণ যারা এমনটি করেন বিবেকের কাছে প্রশ্ন করুন আল্লাহ সফানতালা কি ঠিক পাটের শাড়ি দেওয়ার জন্য জাকাত ফরজ করেছেন আল্লাহ সফানি একশো টাকা দেওয়ার জন্যই জাকাত ফরস করেছেন পরম রসুল আদেশ করেছেন জাকাত যাকে দেবা অভাবমুক্ত করে দাও একশো জনকে দেওয়ার দরকার নেই একজনকে দাও তাকে অভাব মুক্ত করে দাও যাতে একবার জাকাত নেওয়ার পরে দ্বিতীয়বার মানুষের সম্মান কর। আজ এইভাবে জাকাত দিয়ে জাকাতের নামে মহড়া করে একে তো মানুষকে অসম্মান করা হচ্ছে শরীয়তের বিধানের সাথে মস্করা করা হচ্ছে সর্বোপরি ইসলাম এবং একটা শেয়ারকে কুফুরি করা হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের মাঝে আস্থা ছড়িয়ে যাচ্ছে প্রসঙ্গত একটি বিষয় আমাদের মাঝে আরও আলোচনা হওয়া উচিত তা হল আমরা বিভিন্নভাবে জাকাত কালেকশন করি অনেকে এবং ফি সাবি আল্লাহর রাস্তায় বলে জাকাত কালেকশন করা হয় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নামে জাকাত কালেকশন করা হয় প্রতিবছর। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল দরিদ্র ব্যক্তি প্রডাক্ট করে অসহায় আর দরিদ্রতার সংখ্যাই কেবল বাড়ে জাকাত কি ঠিক মতো আদায় হয় এর ব্যবস্থাপনা কি সঠিক আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত জাকাত যে যিনি ফরজ করেছেন আমাদের সমাজে আমাদের চালচলনে আমাদের আচরণে জাকাতের এই বিষয়গুলো আজ উপেক্ষিত হয়ে রয়েছে সুতরাং জাকাত অস্বীকার করারই বাস্তবতা আমাদের সমাজে বিভিন্ন চেহারায় বিভিন্ন রূপে বিভিন্ন নামে চলে আসছে আল্লাহ জাকাত আদায় করতে আদেশ করেছেন বরং জাকাত না আদেয়া। রব্বুল আলমিন দুনিয়ায় থাকতেই জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে রেখেছেন রব্বুল আলমিন সাত করছেন ফাবা শিরু হম বিদা বিন আলিম যারা জাকাত না দিয়ে টাকা পয়সা কেবল জমা করে খনির মতো জমা করে রাখে খনিতে জমা করে রাখে ব্যয় করে না জাকাত দেয় না ফাবা শিরু হুম বেআা বিন আলিম তাদেরকে বেরাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ আলিনেদ্দুর বলেছেন আলাইহিন আরি জাহান্নাম জাহান্নামে আগুনে তাদের সম্পদকে উত্তক্ত করা হবে গরম করা হবে নিজের জন্য জমা করেছিলে সংরক্ষণ করেছিলে জাকাত দেওয়া নাই হাদিস্লাম জাকাত না দেওয়ার অপরাধে দুনিয়ায় দারিদ্রতা সম্পদের হানিয়ার ধ্বংসের যেমন সতর্কতা আমাদের যা করেছেন সতর্ক করেছেন ঠিক এমনি পরকালে জাকাত না দেয়া সম্পদ বিশাল সাপ অজগর এবং বিভিন্ন ধরনের শাস্তির বাস্তবতায় সম্পদওয়ালাকে আক্রমণ করবে বলে রেসুলসাল আসলাম জানিয়ে দিয়েছেন বন্ধুগণ এই যে জাকাত যার হলো বৃদ্ধি আর প্রবৃদ্ধি আজকের মডার্ন ইকোনমিক্সের যুগে এসে যেখানে অর্থনীতি আজ বিজ্ঞানে পরিণত হয়েছে আজ শতত প্রমাণিত হয়েছে জাকাত মানেই এর দ্বারা চাহিদার বৃদ্ধি হয় মার্কেট ভ্যালু তৈরি হয় সকলের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং প্রডাকশন বাড়ে যিনি ধনী জাকাত দিচ্ছেন তার ফ্যাক্টরি রয়েছে কারখানা রয়েছে তিনি উৎপাদন করছেন আর দরিদ্র জাকাতের টাকা হাতে পেয়ে উৎপাদন কিনছে সুতরাং উৎপাদন ভোক্তা পর্যন্ত এই বিশাল চেইন আধুনিক অর্থনীতির বাস্তবতাকে একমাত্র জাকাত আমাদের সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারে শুধু তাই না অভাবমুক্ত সমৃদ্ধ জীবন সবার জন্য অভাবমুক্ত সমৃদ্ধ জীবনের নিশ্চয়তার নাম জাকাত আমি একাই খাবো অন্য কেউ খাবে না না রসুল হাসান তো শক্তভাবে বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যে নিজে পেট পুরে খেয়ে ঘুমিয়ে পড়ল আর তার প্রতিবেশী ক্ষুধার্ত ইমানদার নয় বলেছেন ইমান নাই প্রিয় বন্ধু জাকাত কি আজ আজকে আমরা আদায় করছি হতে পারে আমার নিজের উপরে জাকাত ফরজ নাও হতে পারে যার উপরে ফরজ সে হতে পারে আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার বাবা আমার মামা আমার দাদা আমার খালা আমার খালু হতে পারে আত্মীয় আমি কি তাকে বলেছি জাকাত দিয়ে দাও অথবা জাকাত ফরজ জাকাত কায়েম করতে আদায় করতে এবং বণ্টন করতে আমি কি ব্যবস্থা করেছি শুধু তাই না ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুন্দর অর্থ ব্যবস্থার একটি বড়তম অংশ হলো জাকাত আদায় এবং বণ্টন আজকে পৃথিবীতে অনেকেই তো কল্যাণ রাষ্ট্রের কথা বলেন কিন্তু সরকারি ব্যবস্থাপনায় জাকাত কায়েমের উদ্যোগ নেওয়া উচিত আর না হয় রাষ্ট্র ব্যবস্থাপনার বাস্তবতায় কবিরা গুনায় সবাই লিপ্ত হতে হবে কারণ জাকাত জাকাত ফরোজ এক বিধান যার সুফল নামের মধ্যেই সমৃদ্ধ যার নাম প্রবৃদ্ধি এমনকি রসুল সাল্লাহ তালাআ রিহাল্লামের পক্ষ থেকে সালাতের বাস্তবতা এবং অভাবমুক্ত সমৃদ্ধ জীবনে পরস্পরে পরস্পরের সহমর্মী হয়ে উঠে আল্লাহামাদের সকলকে তৌফিকদিন আমিন হাদা মা আলি হি তলিহনীপ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته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 আমি আমাদের এই ধর্মের একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন ইউকে পাউন্ড আই ব্যান জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় तीन चार्टकोड चार तीन शून्य आठ तीन सोएसि कोड आई बीजिश टा पाठल कर समाधान